চতুর্দশ খণ্ড ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে সুরেন্দ্র ভবনাথ রাখাল লাটু মাস্টার অধর প্রভৃতি ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ শ্রীযুক্ত বাবুরাম রাখাল লাটু নিরঞ্জন নরেন্দ্র প্রভৃতির চরিত্র ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন সন্ধ্যা আছে। তাই জগন্মাতার নাম ও চিন্তা করিতেছেন ঘরে রাখাল অধর মাস্টার আরও দু একজন ভক্ত আছেন আজ শুক্রবার জ্যৈষ্ঠ কৃষ্ণা দ্বাদশী বিশে জুন আঠেরোশো পাঁচ দিন পরে রথযাত্রা হইবে কিয়ৎক্ষণ পরে ঠাকুরবাড়িতে আরতি আরম্ভ হইল অধর আরতি দেখিতে গেলেন ঠাকুর মনির সহিত কথা কইতেছেন ও আনন্দে মনির শিক্ষার জন্য ভক্তদের গল্প করিতেছেন শ্রীরামকৃষ্ণ বললেন আচ্ছা বাবুরামের কি পরবার ইচ্ছা আছে বাবুরামকে বললাম তুই লোক শিক্ষার জন্য পড় সীতার উদ্ধারের পর বিভীষণ রাজ্য করতে রাজি হল না রাম বললেন তুমি মূর্খদের শিক্ষার জন্য রাজ্য কর না হলে তারা বলবে বিভীষণ রামের সেবা করেছে তার কী লাভ হল রাজ্য লাভ দেখলে খুশি হবে তোমায় বলি সেদিন দেখলাম বাবুরাম ভবনাথ আর হরিশ এদের প্রকৃতিভাব বাবুরামকে দেখলাম দেবী মূর্তি গলায় হার সখী সঙ্গে ও স্বপ্নে কি পেয়েছে ওর দেহ শুদ্ধ একটু কিছু করলেই ওর হয়ে যাবে কি জানো দেহ রক্ষায় অসুবিধা হচ্ছে ও এসে থাকলে ভালো হয় এদের স্বভাব সব একরকম হয়ে যাচ্ছে নটো অর্থাৎ লাটু চড়েই রয়েছে সর্বদাই ভাবেতে রয়েছে ক্রমে লীন হবার যোগ রাখালের এমনি স্বভাব হয়ে দাঁড়াচ্ছে যে তাকে আমার জল দিতে হয় আমার সেবা করতে বড় পারে না বাবুরাম আর নিরঞ্জন এদের ছাড়া কই ছোকরা যদি আর কেউ আসে বোধ ওই উপদেশ নেবে চলে যাবে তবে টানাটানি করে আসতে বলি না বাড়িতে হাঙ্গামা হতে পারে সহাস্যে বলিলেন আমি যখন বলি চলে আয় না তখন বেশ বলে আপনি করে নিন না রাখালকে দেখে কাঁদে বলে ও বেশ আছে রাখাল এখন ঘরের ছেলের মতো আছে জানি আরও আসক্ত হবে না বলে ও সব আলুনই লাগে ওর পরিবার এখানে এসেছিল চোদ্দ বৎসর বয়স এখান থেকে কন্যাগরে গেল তারা ওকে কন্যাগরে যেতে বললে ও গেল না বলে আমোদ আল্লাদ ভালো লাগে না নিরঞ্জনকে তোমার কিরূপ বোধ হয় মাস্টার বলিলেন আজ্ঞা বেশ চেহারা শ্রীরামকৃষ্ণ বলিলেন না চেহারা শুধু নয় সরল সরল হলে ঈশ্বরকে সহজে পাওয়া যায় সরল হলে উপদেশে শীঘ্র কাজ হয় পাঠ করা জমি কাকর কিছু নাই বীজ পড়লেই গাছ হয় আর শীঘ্র ফল হয় নিরঞ্জন বিয়ে করবে না তুমি কি বলো কামিনী কাঞ্চনেই বদ্ধ করে মাস্টার বলিলেন আজ্ঞা হা শ্রীরামকৃষ্ণ পান তামাক ছাড়লে কি হবে কামিনী কাঞ্চন ত্যাগই ত্যাগ ভাবে দেখলাম যদিও চাকরি করছে ওকে কোনো দোষ স্পর্শ করে নাই মার জন্য কর্ম করে ওতে দোষ নাই তোমার কর্ম যা করো এতে দোষ নাই এ ভালো কাজ কেরানি জেলে গেল বদ্ধ হল বেড়ি পড়লে আবার মুক্ত হল মুক্ত হওয়ার পর সে কি ধেই ধেই করে নাচবে সে আবার কেরানি করে তোমার উপায়ের ইচ্ছা নাই ওদের খাওয়ানো পরানো তারা তা হলে কোথায় যাবে মনি কেউ ন্যায় তো ছাড়া যায় শ্রীরামকৃষ্ণ তা বইকি এখন এও করো ও করো। মনি বলিলেন সব ত্যাগ করতে পারা ভাগ্য শ্রীরামকৃষ্ণ তাবই কি তবে যেমন সংস্কার তোমার একটু কর্ম বাকি আছে সেটুকু হয়ে গেলেই শান্তি তখন তোমায় ছেড়ে দেবে হাসপাতালে নাম লেখালে সহজে ছাড়ে না রোগ সম্পূর্ণ সারলে তবে ছাড়ে ভক্ত এখানে যারা আসে দুই থাক এক থাক বলছে আমায় উদ্ধার করো হে ঈশ্বর আরেক থাক তারা অন্তরঙ্গ তারাও কথা বলে না তাদের দুটি জিনিস জানলেই হল প্রথম আমি অর্থাৎ শ্রীরামকৃষ্ণ কে তারপর তারা কে আমার সঙ্গে সম্বন্ধ কি? তুমি এই শেষ থাকের তানা হলে এত সব করে ভবনাথ বাবুরাম এদের প্রকৃতিভাব হরিশ মেয়ের কাপড় পরে শোয় বাবুরাম বলেছে ওই ভাবটা ভালো লাগে তবেই মিলল ভবনাথেরও ওই ভাব নরেন্দ্র রাখাল নিরঞ্জন এদের বেটা ছেলের ভাব আচ্ছা হাত ভাঙার মানেটা কি আগে একবার ভাবাবস্থায় দাঁত ভেঙে গিয়েছিল এইবার ভাবাবস্থায় হাত ভাঙল মণি চুপ করিয়া আছেন দেখিয়া ঠাকুর নিজেই বলিতেছেন হাত ভেঙেছে সব অহংকার নির্মূল করবার জন্য এখন আর ভিতরে আমি খুঁজে পাচ্ছি না খুঁজতে গিয়ে দেখি তিনি রয়েছেন অহংকার একেবারে না তাকে পাবার পাবার্য নাই চাতকের দেখো মাটিতে বাসা কিন্তু কত উপরে উঠে আচ্ছা কাঁপতেন বলে মাছ খাও বলে তোমার সিদ্ধাই হয় নাই একেবার গা কাঁপে পাছে সব শক্তি এসে পড়ে এখন যদি সিদ্ধাই হয় এখানে ডাক্তারখানা হাসপাতাল হয়ে পড়বে লোক এসে বলবে আমার অসুখ ভালো করে দাও সিদ্ধাই কি ভালো মাস্টার বলিলেন না। আপনি তো বলেছেন অষ্টসিদ্ধির মধ্যে একটি থাকলে ভগবানকে পাওয়া যায় না শ্রীরামকৃষ্ণ ঠিক বলেছো। যারা হীনবুদ্ধি তারাই সিদ্ধাই চায় যে লোক বড় মানুষের কাছে কিছু চেয়ে ফেলে সে আর খাতির পায় না সে লোককে এক গাড়িতে চড়তে দেয় না আর যদি চড়তে দেয় তো কাছে বসতে দেয় না তাই নিষ্কাম ভক্তি অহৈতকি কি ভক্তি সর্বাপেক্ষা ভালো আচ্ছা সাকার দুই সত্য। কি বলো নিরাকারে মন অনেকক্ষণ রাখা যায় না তাই ভক্তের জন্য সাকার কাপতেন বেশ বলে পাখি উপরে খুব উঠে যখন শ্রান্ত হয় তখন আবার ডালে এসে বিশ্রাম করে নিরাকারের পর সাকার তোমার আড্ডাটায় একবার যেতে হবে ভাবে দেখলাম অধরের বাড়ি সুরেন্দ্রের বাড়ি বলরামের বাড়ি এ সব আমার আড্ডা কিন্তু ওরা এখানে না এলে আমার ইচ্ছাপত্তি নাই মাস্টার বলিলেন আগ্ঞা তা কেন হবে সুখবোধ হলেই দুঃখ আপনি সুখ দুঃখের অতীত শ্রীরামকৃষ্ণ হ্যাঁ আর আমি দেখছি বাজিকর আর বাজিকরের খেলা বাজিকরই সত্য তার খেলা সব অনিত্য স্বপ্নের মতো যখন চণ্ডী শুনতাম তখন ঐটি বোধ হয়েছিল এই শুম্ভ নিসুম্ভের জন্ম হল আবার কিছুক্ষণ পরে শুনলাম বিনাশ হয়ে গেল মাস্টার বলিলেন আগা আমি কালনায় গঙ্গাধরের সঙ্গে জাহাজে করে যাচ্ছিলাম জাহাজের ধাক্কা লেগে এক নৌকা লোক কুড়ি পঁচিশ জন ডুবে গেল স্টিমারের তরঙ্গের ফেনার মতো জলে মিশিয়ে গেল আচ্ছা যে বাজি দেখে তার কি দয়া থাকে তার কি কর্তৃত্ববোধ থাকে কর্তৃত্ববোধ থাকলে তবে তো দয়া থাকবে শ্রীরামকৃষ্ণ বলিলেন সে একেবারে সবটা দেখে ঈশ্বর মায়া জীব জগৎ সে দেখে যে মায়া অর্থাৎ বিদ্যামায়া মায়া, জীব জগত, আছে অথচ নাই যতক্ষণ নিজের আমি আছে ততক্ষণ ওরাও আছে জ্ঞান ওসির দ্বারা কাটলে পর আর কিছুই নাই তখন নিজের আমি পর্যন্ত বাজিকরের বাজি হয়ে পড়ে মনি চিন্তা করিতেছেন শ্রীরামকৃষ্ণ বলিতেছেন কীরকম জানো যেমন পঁচিশ থাক পাপড়িওয়ালা ফুল এক চোপে কাটা কতৃত্ব, রাম রাম সুখদেব শঙ্করাচার্য এরা বিদ্যার আমি রেখেছিলেন দয়া মানুষের নয় দয়া ঈশ্বরের বিদ্যার আমির ভিতরেই দয়া বিদ্যার আমি তিনিই হয়েছেন কিন্তু হাজার বাজি দেখো তবু তার আন্ডারে অর্থাৎ অধীনে পালাবার জোনাই তুমি স্বাধীন নও তিনি যেমন করান তেমনি করতে হবে সেই আদ্যাশক্তি ব্রহ্মজ্ঞান দিলে তবে ব্রহ্মজ্ঞান হয় তবে বাজির খেলা দেখা যায় নচেত নয় যতক্ষণ একটু আমি থাকে ততক্ষণ সেই শক্তির এলাকা তার আন্ডারে তাকে ছাড়িয়ে যাবার জো নাই শক্তির সাহায্যে অবতার লীলা তার শক্তিতে অবতার অবতার তবে কাজ করেন সমস্তই মার শক্তি কালীবাড়ির আগেকার খাজাঞ্চি কেউ কিছু বেশি রকম চাইলে বলতো দু তিন দিন পরে এসো মালিককে জিজ্ঞাসা করবে কোলির শেষে কোলকি অবতার হবে ব্রাহ্মণের ছেলে সে কিছু জানে না হঠাৎ আর তরবার আসবে অধর আরতি দেখিয়া আসিয়া বসিলেন ধাত্রী ভুবন মোহিনী মাঝে মাঝে ঠাকুরকে দর্শন করিতে আসেন ঠাকুর সকলের জিনিস খাইতে পারেন না বিশেষত ডাক্তার কবিরাজের ধাত্রীর অনেক যন্ত্রণা দেখেও তাহারা টাকা এই জন্য খাইতে পারেন না শ্রীরামকৃষ্ণ অধর প্রভৃতি ভক্তের প্রতি বলিলেন ভুবন এসেছিল পঁচিশটা বোম্বাই আম আর সন্দেশ রসগোল্লা এনেছিল আমায় বললে আপনি একটা আম খাবে আমি বললাম আমার পেট ভার আর সত্যই দেখো না একটু কচুরি সন্দেশ খেই পেট রকম হয়ে গেছে কেশব সেনের মা বোন এরা এসেছিল তাই আবার খানিকটা নাচলাম কি করি ভারী শোক পেয়েছে